বিস্মিল্লি রহ্মন রহী বরুঙ্ বিসলিম والسماء ওদিল বু ম শহিদ ও ম মশ কুচিল অসহুল উহদ অন্য চিলকূম হুম অলময় ফরু নিল মুহূ ও ম মিহু ইমিনু বিজিজিল হমীদ অলবী লহু মুল কুসমিও লকুি শহীদ ইলীন ফচনুমিন ওনতিহু বুজ ফল হুম আদ বুজমুম আদ বুহরী ক ইবীন আনুসিহ চি লহুম জু চজরি লহুম জু চজরী মি চহল বল কল ফৌজু কবী ইন্ন বপুষ রিঙ্ হু হু অহু অল সি ময়ূরীদ হল কদি সুল ফিরও ন بل الذين كفروا في تكذيب والله من চখ محيط بل هو বলহু مجيد في لوح محفوظ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আমলজবাহিনশানজিম বিসমিহমাম ওসমাজাত বরুচ ওিয়মিল্মাদি ও মশুদ উতিলাবখদুদ অার্জাতজল হাক ওফলনী নদ ওমা السماوات ব্লাহীজুলহমিদিলক বারক এজিল হজ মাসের দশটি দিন পার করে আজকে বিশে ইজিল হজ চোদ্দশো উনচল্লিশ শুক্রবারে আবার আমাদের তফসিরের মাহফিলে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালেমু সালামাজী মোহাম্মদ রসুল সালামের ওপর যাকে আল্লাহ রবীন্দিন করে প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন যার তিরের দায়িত্ব যার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব তার প্রতি ন্যস্ত করা হয়েছিল বর্ণনা করে দাও ব্যাখ্যা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে যাতে করে তারা সে সম্পর্কে চিন্তাশীল হয়ে নিজেরা উপকৃত হয় ইহকাল পরকালের ক্ষেত্রে কোরআন করিম পড়ার উদ্দেশ্যই হচ্ছে ইহকাল পরকালের ক্ষেত্রে উপকৃত হওয়া কোরআন করিমের জ্ঞান অর্জনের পরে তার বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি আমলের মাধ্যমে কোরআন কেরিমের শব্দের আবৃত্তি আর পুনরাবৃত্তির উদ্দেশ্যে নয় বরং কোরআনী কেরিম আল্লাহ রবীন্দ্রাজল করেছেন আসমানি সেলেবাস লৌহে মাহফুজ থেকে সুরক্ষিত ফলক থেকে যেখানে কোন জিন শয়তান বা কোন মানুষের হাত পৌঁছিতে পারেনা জিবি আলহ করেছেন। সবচাইতে সত্যবাদী সবচেয়ে বিশ্বস্ত আল আমিন মাধ্যমে সবচাইতে বিশ্বস্ত আল আমিন আদেক সৈয়দ উলর সালিন খাতাম মোহাম্মদুর রসুর সালামের ভোর আল নাজল করেছেন এবং এই আমানত যথাযথ ভাবে আল্লাহ আল্লাহুল আলমিন পৌঁছাতে বলেছেন সেইভাবে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের তফসির আজকে সুরাতুল বুরুজের সুরাতুল বুরুজ এই সুরা হচ্ছে মক্কি সুরা আর এই সুরাতে রয়েছে বাইশটি আয়াত ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে যে আয়াতগুলির আমরা বিস্তারিত তফসির করার চেষ্টা করবো যেহেতু আমা পাড়া আম্মা আমার সুরা এগুলি প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা উচিত পাঁচ তেলাওয়াতের জন্য। এবং এগুলির সাথে সাথে অর্থ বুঝা আবশ্যক জাতি করে কোরআন থেকে উপকৃত হইতে পারে যে আল্লাহ কি বলছেন শুধু তেলাওয়াত করল সলাতের ভিতরে অথবা বাইরে আর অর্থ বুঝলো না এরকম কিতাব পৃথিবীতে নেই এইরকম দুর্ব্যবহার শুধু কোরআনে করিমের সাথে করা হয়েছে সিংহভাগ কোরআন পাঠকারীরা শব্দ পাঠ করে অক্ষরের জ্ঞান অর্জন করে অক্ষর শুদ্ধ করে কিন্তু তার অর্থ অধিকাংশ বুঝে না পৃথিবীর কোন কিতাবের সাথে আর খারাপ আচরণ করা হয়নি পৃথিবীর কোন পুস্তক এভাবেও পড়া হয় না যেভাবে কোরআন পড়া হয় দুনিয়াতে কোনো কিতাব খুঁজে পাবেন না যে একটি ইংলিশ বুক বাঙালি পড়ছে শুধু রিডিং করছে রিসাইট করছে আবৃত্তি কিছু কোন পৃথিবীর কবিতা এরকম পাবেন না যে না বুঝে শুধু মানুষ পাঠ করতেই আছে কবিতা পৃথিবীতে খুঁজে পাবেন না জানি না এইভাবে মুসলিমরা বিশেষ করে অনারব মুসলিম এমনকি আরব মুসলিমরাও অনেকেই কোরআনিকেরিম বুঝে না বুঝা চেষ্টা করে না অথচ তাদের মাতৃভাষা অথচ আপনাকে আর কি বলল তা বুঝলেন না তাহলে সেই অনুযায়ী কি করে কাজ করবেন আপনি বুঝলেন না কিভাবে কি বলছে না বলছে তাই বুঝলেন না জি হ্যাঁ আর সবচেয়ে তো বড় কফির তার কথা বুঝলেন না কি আমল করবেন আপনি আপনার দ্বারা কি আমল হবে সুতরাং কোরআনকারী বুঝার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই এল এম শেখা সবচেয়ে বড় ফরজ এল যে আপনাকে রব সম্পর্কে স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে রবের দিক নির্দেশনা রবের গুণাবলী রবের আসমা সিফাত এবং রবের তহিত রবের আদেশ নিষেধ এবং রব আল্লাহ রাবুল আলম যা কিছু তিনি বলেছেন তার সম্পর্কে তাঁর সম্পর্কে এবং তিনি কি করেন না বুঝলে তা সম্ভব নয় শুনে যদি একটা মাসলাম আসাইল মুসলিম হিসেবে জানেন শুনে শুনে শুধু ভুল শুনে থাকে ভুল জানেন হারামকে হয়তো জায়জ করে বসে আছেন কারণ ভুল শুনেছেন আপনার কাছে তার দলিল প্রমাণ তার উৎস কিন্তু যদি কোরআনের অর্থের সাথে সম্পর্ক হয় কোরআন এর তার স্ত্রীর আপনার সম্পর্ক থাকে সরাসরি কোরআন বুঝতে সক্ষম হন তাহলে কেউ ভুল বুঝাইতে পারবে না কানা করে দেখিয়ে आयात अर्थ प्रत्येक मुसलिम के बुझा उचित शुद्ध उचित नवश्यकते आल्लर पक्ष बला हम जो करार कर নিষিদ্ধ হয় করব না যদি কোনো গাইবী সংবাদ হয় বিশ্বাস করব। কোন যদি ঘটনা ঘটনাবলী হয় তা থেকে শিক্ষা লাভ করব আল্লাহ রবুল্লা আলমিনের জাদ গুণাবলী সম্পর্কে হয় তো সেসব দিয়ে আমাদের ইমানকে শক্তিশালী করব। আখেরাত সম্পর্ক বিষয় তাহলে আখেরাতের ইমানকে দৃঢ় করব। ইত্যাদি যাই হোক এখন আমরা সরাসরি তার সিরের দিকে আসি সুরাত বুরুজ এই সুরার নাম হচ্ছে আল বুরুজ এই নামকরণ আকাশের শপথ করেছেন যে আকাশ হচ্ছে ওই রকমই জাত মানে ওয়ালা বিশিষ্ট বুরুজ বুরুজ শব্দটি বহু বচন জামা এক বচন হচ্ছে বুরুজ এক বচন হচ্ছে টাওয়ার মানে উঁচা বিল্ডিং সোজা প্রথা শহরের মধ্যে যেগুলো সবচেয়ে বড় বড় উঁচা বিল্ডিং সেগুলি হচ্ছে কি টাওয়ার সেগুলি হচ্ছে বুজ বুর্জের দাম মন আগে বড় বড় বিল্ডিং যখন ছিল না ছর আগে ছিল না দেখেছে না না দেখে তাহলে দেখে নেবেন বুর্জ বা এর একটা সাব্বিক অর্থ নিশ্চয় আছে জি হ্যাঁ বারাজা এর মানে হচ্ছে প্রকাশ পাওয়া বা প্রকাশ হওয়া আর বারাজা বারাজা এর মানে হচ্ছে জাহের হওয়া প্রকাশ হওয়া জি হ্যা যারা অল্প স্বল্প আরবি জানে তারা বারাজা মানে জানে হ্যাঁ বারাজা লেজ আলুতা জনু দেহ বারাজা মানে প্রকাশ হওয়া তো বারিস বারিস বলা হয় মানে প্রকাশ্য কোনো বিষয়কে বারিস বলা হয় জাদি আরবি শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আরবি শব্দে এক একটা অক্ষরের পার্থক্য থাকলে অনেক সময় পার্থক্য আছে অথবা আগে পরে আছে সেই অক্ষর গুলি আছে হয়তো ওর ধাতুতে কিন্তু আগে পরে আছে অর্থ একই মানে হচ্ছে জাহির হওয়া প্রকাশ হওয়া আর মানে হচ্ছে প্রকাশ হওয়া জাহির হওয়া জি এরকম আর একটা উদাহরণ দিতে এরকম অনেক উদাহরণ আরবি ভাষাতে রয়েছে জাজাবা জিম জাল আর মানে গিব করা যায় এই যে ম্যাগনেটিক থাকে না হ্যাঁ টানে এটাকে যজব করা বলা হয় পানি টেনে নেওয়া হোক কোনো কিছুকে টেনে নেওয়া হোক এটা জাজ আমি এখানে ছিল এটা হচ্ছে জজব জি সেটা যে কোনো টানা হইতে পারে তো জিম জাল বা এর মানে ওটা না আর জাবাজা জিম বা জাল জিম প্রথমটাতে কি ছিল জিম জাল বা আছে পরে কি আছে এই এই তিনটে অক্ষর আছে কিন্তু আগে পরে করে আছে জাবাজা জিম বা জাল ঠিক না না বুঝলেন না এতেও কিন্তু বা আছে কিন্তু বাটা প্রথমটাতে ছিল শেষে আর এখানে মাঝখানে হয়ে গেছে জালটা ছিল মাঝখানে শেষে চলে গেল জাবাজা জাবাজ তো জাবাজা মানে জি টান একই অর্থ জি হ্যাঁ এইরকম আরবিতে হ্যাঁ মজার মজার জিনিস আছে এটা আরবি ভাষারই বৈশিষ্ট্য বলছিলাম বরুজ আর বরুজ এর মানে হচ্ছে প্রকাশ হওয়া কোনো কিছু। প্রকাশ পাওয়া প্রকাশ হয়ে যাওয়া জাহের হয়ে যাওয়া তাহলে টাওয়ারকে কে বড় বড় উঁচা বিল্ডিং গুলিকে কেনের মধ্যে আর না দেখা যাক উঁচা উঁচা বিল্ডিং গুলো দূর দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে তাই না মক্কার ক্লক টাওয়ার জমজম টাওয়ার তাঁর থেকেও দেখা যাচ্ছে আশি কিলোমিটার একশো কিলোমিটার আপনার চোখ গেলেই হইলো দেখা যাচ্ছে কিছু দেখতে পারেন না এমনকি প্লেন থেকেও দেখা যাচ্ছে খেয়াল করে দেখলে যাওয়ার পথে থাকবে কাবা সুহানি কয়েকবার করে দেখেছি কলকাতার দেখা যাচ্ছে বেশ অনেকটা দূর দিয়ে মক্কার বাইরে দিয়ে ফ্লাইটটা যাচ্ছে মক্কা শহর ওপর দিয়ে যায় না দেখা যাচ্ছে এই যে প্রকাশ পাওয়া এই অর্থে টাওয়ার কি বলা হয় যে বরুজ বলা হয় এখানে বুরুজের তফসির কি রয়েছে এই রয়েছে। আগে আমরা তরজমা করি আর তারপরে তখন এগুলির তফসিরে যে সব মতামত রয়েছে সেগুলি আপনাদের সামনে পেশ করব বিস্মিল্লাহ রহমানুর রাহিম ওসামাই আতিল বুরুজ আল্লাহ রবুল আলমিন এখানে শপথ করছে ওটা শপথের জন্য এইজন্য জন্য সামায় কাসরাজের রয়েছে ও যদি হারিফা আতিফা হইতো তাহলে অসামাও হইতো ওয়াহ ফেজার সতেরোটি হার ফেজার হয়েছে তার একটি সেই জন্যে হচ্ছে আসলে কি ছিল আমি শপথ করছি এমন আকাশের যেটি বুরুজ বিশিষ্ট বুরুজের কয়েকটি তফসিল আছে এজন্য কোনটাই বললাম না এখন বুরুজ বিশিষ্টে সে আসার গুলি বা অক্তিগুলি নকল করা হয়েছে সেটা দিয়ে শুরু করি কারণ যেই যুগে কোরআন নাচল হয়েছে সেই যুগে শব্দটির প্রয়োগ কেমন ছিল এটা হচ্ছে আসল বিষয় যান্ত্রিক সভ্যতার যুগে শাইন আর বিজ্ঞানের যুগে উন্নতি করে বুর্জ অন্য কিছুকে বলা হচ্ছে সেটা পরে অর্থ বহন করলো এই শব্দটি কিন্তু বা কিভাবে তফসিল করা হয়েছে বুঝে তাহলে সেটাকে এক নম্বরে রাখতে হবে এই তফসির প্রখ্যাত সাহাবি মুফাসের কোরআন হাবুরুল ওম্মা আব্দুল আব্বাসমা থেকে প্রখ্যাত তাবিম মুজাহিদ থেকে দাহাক থেকে হাসান কাতা সমস্ত সাহাবি এবং তাবে থেকে বর্ণিত আল বুরুজ আর নজুম বুরুজ হচ্ছে তারকা বা নক্ষত্র তারকা নক্ষত্রাজি যত তারকা নক্ষত্র রয়েছে এগুলোকে কি বলা হয় বুরুজ তাহলে কি তফসির হবে বা আল্লাহ বলছেন আমি এমন আকাশের শপথ করছি যে আকাশ হচ্ছে বহু তারকা বিশিষ্ট বা বহু তারকা নক্ষত্র দিয়ে সুসভিত সুসজ্জিত আর রাতে যখন তারকা নক্ষত্র অসংখ্য একবার স্পষ্ট মেঘলা আকাশ পরিষ্কার আকাশ আর অসংখ্য তারকা নক্ষত্র দেখতে পাচ্ছেন কি চকমক করছে কি সুসজ্জিত আকাশ তাই এই আকাশকে বোঝানো হয়েছে অসামায় জাতিল বুরুচ তারকাওয়ালা আকাশের কসম সহজ কথা জাত জি জাত আর জু এটা জি হি জু মানে বিশিষ্ট আর যখন স্ত্রী লিঙ্গ আসবে তখন জাত রজলন জু মালিন পয়সাওয়ালা পুরুষ আর পয়সাওয়ালা যদি নারী হয় তাহলে ইমরাতন জাতো মালিন জি আর জু মালিন থাকবে না এখানে বুরুজ যেহেতু একটি তফসির তাহলে সহজ তফসির আকাশের কসম যে আকাশ বহু তারকা নক্ষত্র দিয়ে সুসজ্জিত সুশোভিত দ্বিতীয় তাসির দ্বিতীয় তফসির তিনি পছন্দ করেছেন বলেছেন সূর্য এবং চন্দ্রের কক্ষ সমূহ সূর্য চন্দ্রের কক্ষ সমূহ অনেকগুলি কক্ষ রয়েছে কতটি রয়েছে বারোটি কক্ষ রয়েছে বলেছেন তারা কি রয়েছে ১২টি। কক্ষ রয়েছে আকাশে যেগুলি হচ্ছে সূর্য আর চন্দ্রের মঞ্জিল একটা মঞ্জিল বহু যে তাতে বারোটি বুর্জ রয়েছে কক্ষ রয়েছে ওয়াহিদ মিনহ শাহরান এক একটি বুর্জে এক একটি মঞ্জিল সূর্য এক মাস করে চলতে থাকে এক মাস করে এক একটি বর্জ্যে তাহলে বারোটা বর্জ্যে চলতে কতদিন লাগে বারো মাস লাগে আর বারো মাস যখন ফিরে আসে আবার নতুন সিজন শুরু হয়ে যায় হ্যাঁ আবার এক বছর পরে সিজন ফিরে আসলো শীতকাল থেকে শুরু করে বারো মাস করেন আবার শীতকালে গ্রীষ্মকাল থেকে আপনি শুরু করেন জানুয়ারি থেকে যদি শুরু করেন বা বৈশাখ মাস থেকে শুরু করেন বারো মাস পরে আবার ওইতে ফিরে আসলো জি এক এক মাস করে এক এক বর্জ্যে এক এক কক্ষে চলতে থাকে সূর্য এই তো সূর্যের কথা হলো চন্দ্র তিন দিন চলতে থাকে তো দুই দুই দুই দিন দিন করে চললে বারো দোকানে চব্বিশ হয় কিন্তু প্রত্যেকটা কক্ষে দুই দিন না কোনো কক্ষে গিয়ে তিন দিন লাগায় যার ফলে টোটাল কতদিন হয়ে যায় বলছেন যে সেটা আর দুই রাত গোপন হয়ে থাকে দুই রাত চাঁদ দেখা যায় না জি টোটাল হয়ে যায় তিরিশ কখন উনত্রিশ আকাশের দরজা গুলিকে আকাশ বহু দরজা বিশিষ্ট আছে যেসব দরজা দিয়ে ফেরেস্তারা আসা যাওয়া করেন জি হ্যাঁ ফেরেস্তারা আসা যাওয়া করেন আর দরজা বলা যাবে না কিন্তু পাগলা সাঁতাকাশে কি করে পৌঁছে গেল সাঁতাকাশে কি করে পৌঁছে গেল আর তো পৌঁছিল পৌঁছিল গিয়ে আড়স পার করে দিল কুর্সি পার করে দিল পাগলারে পাগলারে করছে আওয়াজ আসছে যখন আল্লাতে যখন বিলীন হয়ে গেল ঢুকা পড়লো তখন আর কোন সারা শব্দ আসে না কোন কেতাবে রয়েছে সিরকিয়া কুফরিয়া পুস্তক আউজিবাহ সৈতী নবী মোহাম্মদ রসুলের জন্য দরজা খোলার পারমিশন নেওয়া হচ্ছে তারপরে বলছে একমাত্র মোহাম্মদ যেন খুলতে বলা হয়েছে জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুললাম আর তারপর সাত আকাশ পর্যন্ত গেলেন সিদ্ধান্ত আর তারপরে এগিয়ে গেলেন আল্লাহর সাথে কথা বললেন ওখান থেকেই ফেরত আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর দেখার বিষয়টিতে এখতেরাপ সঠিক রয়েছে আল্লাহ রবুল আলমিন কে তিনি সচক্ষে দেখেননি কথা বলেছেন আর কথা বলে যেন সচক্ষে দেখা জরুরি নাই আয় সার তাল আনহা কসম করে বলছেন কসম করে বলছেন মুসলিমের হাদিস আর বলছেন যে কেউ যদি বলে মান কালা রা ইন্না মুহাম্মদাহুজ রবকে আল্লাহকে সচক্ষে দেখেছেন ফাকাদ আজ ফিরিয়াতা ফিরিয়া তাহলে সে বড় চরম মিথ্যে অপবাদ দিল চরম আজ আমল ফিরিয়া শুধু অপবাদ না বলছে আজমাল ফিরিয়া সবচেয়ে বড় অপবাদ দি দুনিয়ার কাউকে না বলতে পারে কিন্তু স্ত্রীকে সব কথাই বলেছেন নিশ্চয় তিনি বলছেন চরম মিথ্যাবাদী ওইবাদী ওই ওই ব্যক্তি যে বলবে যে মোহাম্মদকে দেখেছে আর এ শুধু দেখেনি ও ঢুকেই পড়েছে ধর্ম কোন ধর্ম থেকে নেওয়া হয়েছে আকাশের দরজা সময় তিন নম্বর তফসির চার নম্বর তফসির অনেকে করেছে সমস্ত তারকা গ্রহ এগুলির মানাজ মানে রাশিচক্র রয়েছে বাংলাতে সেগুলি কি বলা হয় রাশি চক্র অনেক বাংলা অনুবাদক এই জন্য এইভাবে করেছেন শপথ সেই শকত শপথ চক্র বিশিষ্ট রাশি চক্র বিশিষ্ট আকাশের জি হ্যাঁ এভাবে তরজমা করেছেন তাহলে তাদের কাছে তারা বলছেন যে প্রত্যেকটি তারকা নক্ষত্রের কি রয়েছে राशिचक्रीवर अट्टालिकार मत कम एक नक्षत्र तरह नक्षत्र क्षेत्र সেই রাশিগুলি হচ্ছে এক একটি রাশি হচ্ছে বড় বড় অট্টালিকার মত আর অট্টালিকার আরবি একটু আগে বললাম সেটা হচ্ছে বুরুজ কি বলা বলা হয়েছে হয়েছে। আকাশের সেগুলি এক একটি তারকা যেন বিশাল বিশাল যেন প্রাসাদ অট্টালিকা এক কথা এখানে আকাশের গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তারপরে দ্বিতীয় কসমাল্লা করছেন ওয়ালিয়া মিল মা উথ আর কসম প্রতিশ্রুত দিবসের মানে দিন দিবস আর আদা মাদায়েদ থেকে ইসিমা ফুলের ওর মানে প্রতিশ্রুত যার প্রতিশ্রুতি করা হয়েছে অথবা দেওয়া হয়েছে এমন দিবসের কসম যেই দিবসের আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা দিন আসবে সেই দিনের প্রতীক্ষায় থাকো সেই দিনের জন্য দুনিয়াতে কর্মজগত প্রস্তুতি নাও তৈরি হও কিছু সম্বল এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেই দিনে আল্লাহ থাকলো সেখানে অবশ্যই তোমরা হাজির হবে তোমাদেরকে তোমার সেখানে হাসর হবে তোমাদেরকে সমেত করা হবে তাহলে প্রতিশ্রুত দিন হচ্ছে এ তাই দিবসের পর সম্বাল্লাহ করেছেন শাহেদি আমি আল্লাহ শপথ করছি বলছেন মানে একটা অর্থ আর কিছু উপস্থিত হওয়া জি হ্যাঁ শাহেদা যে হ্যাঁ এখানে হাজির আছেন দেখা প্রত্যক্ষ করা শাহেদে আসাদ মানে প্রত্যক্ষ করা দেখা সহজ মাসায় মানে দেখা জি হ্যাঁ যে হাজির থাকে সে দেখছে সামনে অর্থ যাচ্ছে, হাজিরের অর্থ সব বলতে পাওয়া যাচ্ছে যে সাক্ষী দিচ্ছে সাধারণত দেখেছনে সাক্ষী দিচ্ছে দেখেছ নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সাক্ষী দিচ্ছে প্রত্যক্ষদর্শী কাকে সাক্ষী বলে প্রত্যক্ষদর্শী তাই না জি হ্যাঁ আর মসুদ হ্যাঁ যা দেখা হয় দৃষ্ট মানে যা দেখা হয় তার কসম যে দেখে তারও কসম আর যা যা দেখা হয় তারো কসম অথবা যে সাক্ষী তারও কসম আর যার সম্পর্কে সাক্ষী দাও হয় যখন সাক্ষীর মসুদের তা স্তিরেও বড়ই আহ মত রয়েছে বা নানা মত রয়েছে আর সেগুলিতে পরস্পর কোন বিরোধ নেই যেকোনোটাই হইতে পারে সম্ভাবনা রয়েছে তবে সিটা তফ দেখব যে সন্ন্যার কাছাকাছি দলিল কাছাকাছি অথবা তারপরে কেউ যদি এই ক্ষেত্রে মন্তব্য করে সেটা জেনে নিলাম হলে হতে পারে হলে হতে পারে যদি পরস্পর বিরোধী না হয় হইতে পারে সেটাও কোন বিরোধী নেই শাহেদ আর মসুদের তির কি এ সম্পর্কে হাদিস দিয়ে শুরু করি এরকম পৃথিবীতে খুব কম পাওয়া যায় আল্লাহ ভাগ করে দেন সেই জন্য সাধারণত এরকম পাওয়া যায় না সাধারণত হয় না খুব কম জি জাহেলের ঘরে বড় আলেম হয়েছে জাহেল বললে তো আমাদের গাল জাহেল মানে জানে না বেশি আলেম নয় আর কি এটা বলতে চাইছি জাহেল মানে কোনো গাল না কিন্তু আমাদের মানুষ আরবি না কারণে জাহেল ওর বাপরে জাহিল বলে গেল গাল না জাহেল মানে যে না আলেমের বিপরীত হ্যাঁ ভাই আমি কোন মাসলা জানি ওই ক্ষেত্রে আমি জাহেল বরং মানুষ যখনই কোনো গুনা করে যদিও মাসলা জানে গোনা করে তখন জাহেল বলা হয়েছে যে মানে আস যে আল্লাহ নফর একটা তখন আপনি খুব কম পরিবার আছে যেই পরিবারে দেখা যাচ্ছে প্রতিশ্রুত দিবস হচ্ছে কেমন দিন ও শাহেদ শাহেদের তফসির হয়েছে অমুল জুমার জুমার দিন তাহলে আল্লাহ কসম করেছেন আফমিল জুমা আর সূর্য উদয় হয়নি আর সূর্য অস্তমিত হয়নি এমন কোন দিনের ওপর বা হয়না যেই দিন উৎকৃষ্ট হইতে পারে উত্তম হইতে পারে জুমার দিনের চাইতে বেশি সবচেয়ে উত্তম দিন হচ্ছে ফজিলতের দিন হচ্ছে জুমার দিনে যেতে পারে যাতে কল্যাণ দুনিয়া আখেরাতের কোন কল্যাণ সে আল্লাহর কাছে যাচ্ছা করে চাই ইল্লা আহ ইয়াহু সেই মুহূর্তে যদি আল্লাহর কাছে চাইতে পারে তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাকে দেন কবুল অবশ্যই হয় যদি কোনো বাধা না থাকে আল্লাহ কামনা করে সাহেদের তফসির কি হয়ে গেল জুমার দিন হয়ে গেল মাসুদ বলছে মাসুদ আরফ আরফার দিন মাসুদ কেন আরাফার দিন শাহেদ আসাদর একটা অর্থ আমরা করলাম কি হাজির হওয়া কি হওয়া হাজির হওয়া উপস্থিত হওয়া আর আরাফাতে সমস্ত এক সাথে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে সব হাজির হয়ে যায় তাই না ত্রিশ লক্ষ হাজির কয়েকদিন আগে আরাফার ময়দানে সময় হাজির ওই দিনে দিনে হাজির হইতে হবে সেই দিন জিহ্লা এই জন্য আরাফা হচ্ছে মসুদ জায়গার দিক থেকে মসুদ আর আরাফার দিন হচ্ছে সেই দিনের তাদের শ্যামের মাধ্যমে দুই বছরের গোনা মাফের অবস্থা দিয়েছেন যদি শ্যাম পালন করে তাহলে এই দিনকে কেন্দ্র করে ফজিলত এদিনকে কেন্দ্র করে আজকাল ফিলতার সুবিধা রয়েছে সুযোগ রয়েছে যার কান পর্যন্ত পৌঁছে গেলাম পালন করবে সেই দিনে আর যার কানে পৌঁছিল না জানতেই পারলো না বেচারা কোথায় আছে বন জঙ্গলে যে আরফা কোন দিনে হাজিরা কোন দিনে গেল সেই ব্যক্তি সেই ব্যক্তি অনুমান করবে কোন দিনে হইতে পারে যদি অনুমানে তার ধরা থাকে যে সাধারণত ভারত বাংলাদেশে আমরা যখন আট তারিখ বলি তখন আরাফা হয়ে যায় তাহলে ঠিক আছে করছেন আর এই নয় তারিখের ফজিলত ধরে বসে আছেন এই যে ফতুয়া এটা সহি কখনো হইতে পারে না যদি এই নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই এটা একটা ফিফি মাসলা आराफार दिने रोजा रखब ना नोजा राहब क्या बोझा गया अथचिलत क्या इल्लतर एक गुरुत आबादत बंदीगर क्षेत्र महा आकाम क्षेत्र लक्षण सफरे कसर क्या कारण की কি কারণ কষ্ট কষ্ট ঠিক না সফরে জমা কেন জোহর আসুর একসাথে কেন জমা করা বাড়িতে কেন জমা করা যাবে না মাগরে পেশা কেন জমা করা যাবে কষ্ট থেকে কি করা আপনাকে মুক্ত করা ঠিক না সফরে তিন দিন মুজার মাসা কেন আর বাড়িতে একদিন কেন আবার মোজাবের মাসা কেন কেন মুজা খুলে ধুইতে বাধ্য করা হলো না মোজাবরের কেন মাসা কি কষ্ট থেকে মাসা কেন বোঝা গেছে না চেষ্টা করেছেন তিনি বোঝাবার এই মাসলার ইতালাফের কারণটা কি সবাবুল ইতালাফ কেন ওলামার ইতালাফ করলেন এবং মালিক শাফি আহমদ আবু হানিফা এই বিভিন্ন মত কেন পোসল করলেন জি কারণটা কি কেন একতলাফল একমত কেন হইতে পারলেন না জি হ্যাঁ তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কারণটা বুঝার চেষ্টা করতে হবে আমরা যখন কারণ দেখছি সেটা হচ্ছে যে অধিকাংশ লোকেরা হজে যেতে পারছে না অল্প কিছু লোক হজে গেছে হাসিল করলো আমরা বাড়িতে বসে বড় আক্ষেপ করতে থাকলাম গরিব মানুষ সেজন্য পারছে না সারা জীবনটাই যেতে পারলাম না হায় আল্লাহ আমরা এত নেকে থেকে থেকে বঞ্চিত থাকলাম আল্লাহ না তোমাদেরকে নেকে থেকে বঞ্চিত রাখলাম না তোমরা কি করো বাড়িতে আম পালন করো দুই বছর গুণামাফাবে তোমাদের বুঝা গেছে আর এটাকে আমি ঠিক মনে করি আলহামদুলিল্লাহ হইতে পারে আর তারপরে ফিথিম আসলামা সাহেলে যেটাকে ঠিক মনে করছি আমি হয়তো ঠিক মনে করছি একশো সিলে ঠিক হবে জরুরি না এতাই চুড়ান তো আর বাকি বাতিল কথা বলাই এই উদারতাই শিখিয়েছেন আমাদেরকে যে রাই সহাগুন আমার মতটাই ঠিক আমার জ্ঞানে ইহা তামিল খাতা ভুল হতে পারে ভুল হতে পারে ঠিক হওয়ার সম্ভাবনা আছে এই উদারতা যদি ফিকিম সালাম সাইলে আমরা রাখি তাহলে মসজিদ থেকে রফায়নের জন্য বের করবেন না এত গোড়ি করবেন না হিন্দু ঢুকলে বের করবেন না আপনি হ্যাঁ আর হিন্দু হিন্দু কেন মুসলিম নামাজ পড়েন না কিচ্ছু বলেন না পড়বে তোমাদের মুরব্বীরা কেন বলে যে চারটাই ঠিক তাহলে তোমাদের কথাতে এত বিরোধ কেন বলছে আবার চার মোজাবিজ ঠিক আবার বলছে না আমাদেরটাই ঠিক রফায় ঠিক রফায় রফায় না করা ঠিক করতে দেব না কেন আরে সাফেই রফেদান করে মালিকও রফেদান করে আর হামবেলিও রান করে শুধু তোমরা করো না তাহলে তিনজন বলছে যে রফেদেন ঠিক আর তাদেরকে তাড়িয়ে দেবে মসজিদ থেকে এটা আবার কেমন বরণ করা হলো কেমন মেনে নেওয়া হইলো কেমন উদারতা হইল উদারতাই নেই তাহলে তোমাদের মধ্যে এত সংকীর্ণতা কেন এত আমি কেন জি আশা করি ফিখলি মাসা মাসের ক্ষেত্রে আল্লাহ যেন তৌফিক দান করেন সাহেদ আর মসুদ দ্বিতীয় তাফশ্রী কেউ করেছেন শাহেদ হচ্ছে কেরামান কাঁতেবিন কেরামান কাতেবিন কারা হেরেস তারা যে দুই দিকে নেছে এরা সাহেদ মানে সাক্ষী আমাদের সাক্ষী কতক্ষ দর্শী সাক্ষী ও তার সাথে কি করছি কি বলছি সাহেদ বলা হেসে দেখি কিরাম কা আর মসুদ কানা কাদের বিরুদ্ধে সাক্ষী বা কাদের পক্ষে বিপক্ষে সাক্ষী আদম সন্তান বল আদম কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী আর না হইলে তোমার বিপক্ষে সাক্ষী কোরআন শিখো আর কোরআন মোতাবে যদি আমল করো আর সই কোরআন এর প্রতি আমল করো তহিসার ভিত্তা হইলে তো তোমার পক্ষে সাক্ষী আর কোরআনের বিপরীত চলো যদি আরাম খাও কোরআনের বিরোধিতা করো তাহলে তোমার বিপক্ষে সাক্ষী কোরআন করার কথা বলবে কেমন দিন কি তোমার বিপক্ষে সাক্ষী দেবে দি হ্যাঁ তাহলে শাহেদ মসুদটা বুঝতে পারলাম শাহেদ সাক্ষী হচ্ছে কেরামান আর মসুদ তাহলে আল্লাহ যেন কসম করছেন কেরামান যত লেখক কসম আর সমস্ত কারণ সাক্ষী দেব দেব অন্য সমস্ত সাক্ষী দেব যে আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি যে সমস্ত আম্বা রসুলগণ ইব্রাহিম হ্যাঁ ন সমস্ত আম্বিয়া রসুলগন তারা কি করেছেন নিজ নিজকে তাহত পৌঁছে দিয়েছেন সাক্ষী দেব তাহলে সাহেদের কসম মানে শেষ উম্মতের কসম আল্লাহ করছেন আর মসুদ মানে সমস্ত উম্মতের আল্লাহ কসম করছেন এটা একটা জামাফা সেরিন গণ উল্লেখ করেছেন তাদের তাস আর মাসুদ এই এসে সম্মত জি মোহাম্মদ রসুল কে আমাদের দিন সাক্ষী করে নিয়ে আসা হবে জানা আছে কোরআনে আছে হাদিস আছে সাক্ষী নিয়ে আসবো ওয়াজে না বেকা তোমাকে নিয়ে আসব আল্লাহা ও এই লোকদের উপর তোমার উম্মতের উপর সাক্ষী করে এখানে শাহের সাক্ষী দাতা কে তার শাহিদের তফসির মাহমুদির সাল্লামকে কারণ কোরআন করিম যে আসমান থেকে আসছে অন্য কোন জায়গা থেকে না লয় মহফুজ থেকে আকাশ থেকে নিয়ে আসছেন এর সাক্ষী একমাত্র জিবাই আলি সালাম জি এতগুলি কথা আ বা এর চাইতো বেশি মুফাসরিনগণ বলেছেন যতটা পারেন মনে রাখার চেষ্টা করবেন এক কথা আল্লাহর এখানে সাক্ষীর কসম করেছেন আর যার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া হবে যার সম্পর্কে সাক্ষী দেওয়া হবে মসুদ তারও কসম করেছেন অথবা শাহেদ জুমার দিনেরও কসম করেছেন আর আরফার দিনের কসম করেছেন কুতিলনা সাহাবুল এই কসমের জবাব কোনো না কেন আর তারপরে আসাব আর কেউ কেউ বলেছেন যে জবাবে কাসম কসমের জবাব মানে এই কথার উপর এই ঘটনার উপর কসম করেছে কোতিলা আসাবুল্ডের অধিপতির আসাব মানে ওয়ালা মালিক জি বিশিষ্ট মালিক হয় অখদুদ এর বহু বছর হচ্ছে আখাদী আর কোথা মানে হত্যা করা হোক শাব্দিক অর্থ ধ্বংস হোক এর অর্থ করব। কেউ কোতিলা হালাকা কোতিলা আসাবুল ওদুদ কন্ডের মালিকরা বা কোন্ডের অধিপতিরা ধ্বংস হোক বা ধ্বংস হয়েছে তারাই ধ্বংস হয়েছে যদিও ধ্বংস করেছে জালিয়েছে পুড়িয়েছে মমিনদেরকে কিন্তু তারপরে তারা জান্নাত চলে গেছে ভাগ্যবান তারা তাহলে মানে কুন্ডের অধিপতিরা ধ্বংস হোক এই কুণ্ডটা কিসের ছিল এই সম্পর্কে আলো হচ্ছে আন্নারে রাতিল ওয়কুদার যারা ভাষাবিদ তারা বলেছেন এটা থেকে ইস্তেমাল মানে সেই কন্ডটা ছিল আগুনের গর্ত অর্থাৎ আগুন সেখানে দাও দাও করে জ্বল ছিল জাতিল ওয়াকুদ ওয়কুদ মানে হচ্ছে দাও দাও করে জল আগুন দাও দাও করে জ্বলন্ত আগুন কে বলা হয় এই জন্য আজকাল আপনার পেট্রোল কে কি বলা হয় অকুত বলা হয় পেট্রোল কে আরবিটাও করে জ্বলতে ছিল জ্বলন্ত আগুন বিশিষ্ট কি ছিল সেই কন্ডটি ছিল বা গর্ত ছিল এর হোম আলী যখন বহু বচন তারা বসেছিল তামাশা দেখছিল বসে ওহম আলামা ফল মিনা সহুত এবং তারা যা কিছু মমিনদের ক্ষেত্রে করছিল তা प्रत्यक्ष दर्शन करमेना कर कर देर के एक ज्वलत आगुने जे आगुन जलती से गर्थे कुंडे फेल और जला तमशा देखिल তাদের কাছ থেকে স্বীকার ছিল যে তোমরা যে ইমান নিয়ে তোমাদের ইমান থেকে তোমাদের এই ধর্ম থেকে ফিরে আস আমাদের ধর্মে আর না হইলে আগুনে ফেলব আর তারা সন্তুষ্ট চিত্তে আগুনে ঝাঁপ দিচ্ছিল কিন্তু তারা শিরকুফরি করে নাই এই সব মমিন মমিনাতের ঘটনা এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যা সেই মুসলিমে বিস্তারিত রয়েছেন আল্লাহ তালা আদিসটা শেষখানে শোনাব অমান মিনহু। এই লোকেরা তাদের কোনো দোষ করেনি নাকাম তাহলে এখানে নাকামোর ফাইল হচ্ছে এই লোকেরা মমিন মমিন যাদেরকে জ্বালানো হচ্ছিল এরা কোনো দোষ করেনি একমাত্র তারা বিশ্বাস স্থাপন করেছিল ইমান এসেছিল সেই মহান আল্লাহর প্রতি যিনি মহাপরাক আল আজ যাকে যার জন্য রয়েছে বা যিনি হচ্ছে যার জন্য রয়েছে আকাশ মহার জমিনের মালিকানা বা সার্বভৌমত্ব অর্থাৎ আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী আকাশ এবং আল্লাহর সবকিছু প্রত্যক্ষকারী বা সবকিছুর উপর আল্লাহরুল আলমিন সাক্ষী হমান আকাম হোমের একটি অর্থকলাম যেখানে ফাইল কর্তা হলো। তারা কোন দোষ করেন মানে এই বেচারা যাদেরকে জ্বালানো হচ্ছে এরা এমন কোনো দোষ করেনি অপরাধ করে নাই জি অপরাধ ছিল আজকে যে সব দেশে মুসলিমদের জুল অত্যাচার হচ্ছে তাদের ইসলামের কারণে তাদের ইমানের কারণে তাদের ইসলামের বিধিবিধান পালনের কারণে তাদের হেজাব পর্দার কারণে বা তাদের মুসলিম নামটা হওয়ার কারণে দেখে হচ্ছে না জানিনা যে মুসলিম কিন্তু শুধু জানে যে এই নামটা মুসলিম যার ফলে তাদের কোরবানি করতে হচ্ছে না অথবা তাদের বিভিন্ন রকমের ইসলামিক বা কাজকর্মে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে তাদেরকে কণ্ঠাসা করা হচ্ছে বা তাদের জুল অত্যাচার করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে কোন করা হচ্ছে জি হ্যাঁ এরা হচ্ছে সেই উম্মত যে উম্মত সম্পর্কে আল্লাহ বলেছেন যে সর্বনাশ হোক ধ্বংস হোক কোতিল আসুলিমত্যাচার করে যুগে যুগে আল্লাহ বলে তারা আল্লাহব আল্লাহ ঘোষণার সেটাতে দেরি লাগতে পারে এই জন্য আমাদের কিছু করণীয় রয়েছে আমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছি যার ফলে এই চারিদিক থেকে আমাদেরকে ঘেরে ফেলেছে এমন আত্মগোপন করতে চাও যে চিনতে না পারে যে মুসলিম কথা তো চিনতে পারবে না চেহারা দেখো চিনতে পারবে না হ্যাঁ চাল চিনতে পারবে না জি হ্যাঁ সমস্ত অপরাধ যা কাফেরা করে যাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই যে কোথায় আসামের কাঠগড়ায় দাঁড়াবো ওই রকমই যদি মুসলিম হয় যে কোন কোনো পরোয়া নেই বেমানি আত্মসাত ওই রকমই কাফেরদের মতো যেন আখের পরকাল কিচ্ছু নেই কোনো জায়গায় হাজিরা দিতে হবে না সেখানে না চিন্তা নেই এই যদি অবস্থা হয় একদিন একটু ভয় লাগলো না যে সলাত আদাই করি না প্রথম কে আমাদের মাঠে সালাত সম্পর্কে জিজ্ঞাসা হবে তাহলে আপনার চিন্তা চেতনে আর কাফের চিন্তা চেতনে পার্থ করাবো তাই এইজন জন্য আল্লাহ রাজা মুসলিম কে বলছি নির্যাতন করা হয় তাহলে এর এখানে ফাইল কর্তা হয়ে যাবে এই জালেমরা রাখনিরা যারা মুসলিমদেরকে মমিনদেরকে জ্বালিয়েছিল অমান এরা এই জন্যই জুল অত্যাচার করেছিল এই জন্যই একমাত্র জুলম অত্যাচার করেছিল যে তারা মহান আল্লাহ প্রশংসিত যারা মুসলিম অত্যাচার করলে গায়ের জ্বালা শুরু হয়ে যায় নারী দেখলে গায়ের জ্বালা শুরু হয়ে যায় হেজাব পর্দা দেখলে গায়ের জ্বালা শুরু হয়ে যায় ওই সব কাফেরদেরকে বলছি ওই সব বলছি ওই সাহেব ইসলাম দুঃশনদেরকে বলছি শোনো তোমাদের শাস্তির কথা নিশ্চয় যারা মমিন পুরুষ আর মমিন নারীদের উপর জুলাচার করে নির্যাতন করে ফাতানুরানুর অনেক অর্থ হয় ফিতনার ফেতনা এমনি বিশৃঙ্খলা ঝামেলা হ্যাঁ মারামারি সব ফেতনা এগুলো সব ফেতনা তাই না ফিতনা ফিতনা শ এত ব্যাপক কিন্তু ফিতনার আসল যে শব্দ রয়েছে তার একটা অর্থ রয়েছে একাধিক অর্থ রয়েছে তার একটি অর্থ যে যেখান থেকে ফিতনা শব্দটির উৎপত্তি সেটা হচ্ছে আগুনে ফিতনা মানে হচ্ছে আগুনে জ্বালানা এই জন্য প্রাচীন যুগ থেকে আরবরা ওই যে স্বর্ণ চাদিকে যেটা দেখ ভরা থাকে আগুনে জ্বালিয়ে যেটাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে ফিতনা তুজ্জাহ ফিৎজা জি আগুনে জ্বালানো আর এখানে মমিন শব্দটি আল্লাহ এখানে এখানে আগুনে জ্বালানোর নিশ্চয় যারা মমিন পুরুষ আর নারীদেরকে আগুনে জ্বালিয়ে শাস্তি দিয়েছিল এটা অর্থ করা যেতে পারে আবার যে কোনো ভাবে শাস্তি হোক না কেন সেটা ফিতনাই ফেলেছিল ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমান হারার ফিতনা ইমান ছাড়ো কত বড় ফিতনা আগুন থেকে বাঁচতে চাইলে কি করতে হবে এই দুনিয়ার আগুন থেকে বাঁচতে চাইলে ইমান ছিড়িয়ে দিতে হবে কোপরি করিতে হবে এই বলা হচ্ছে এর চেয়ে ফিতনা আর কি হইতে পারে বহু দুর্বল ইমানের মানুষের জন্যের ফিতনা রয়েছে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তহিদ হারিয়ে যাওয়া সিরকে লিপ্ত হয়ে যাওয়া সন্নাথ হারিয়ে দেওয়া বিদাতে লিপ্ত হয়ে যাওয়া গুমরা হয়ে যাওয়া সরল পথ থেকে বিচ্যুত হওয়া এ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা কত আল্লাহাম রাহেমি এই কাফের জালেম শুধু সিম্পুল কাফের না সিম্পুল আল্লাহি না বরং এরা এত আল্লাহর দুশ্মন আল্লাহর বান্দাদের দুশ্মন যে ইমান ইসলামের কারণে অপরাধ এটা তাদেরকে জালিয়ে শাস্তি দিয়েছে জালিয়ে মেরেছিল তাদের সামনেও আল্লাহ অফার দিচ্ছেন কিসের অফার সুখান আল্লাহ অনেক মুসলিম আমার কি গোনা মাফ হবে আমার কি গোনা মাফ হবে আশ্চর্য হয় যে আমার মতো অপরাধী আল্লাহ কেমন করে মাফ করবেন ওদের জন্যই এই মুমিন হাজার হাজার ছোটখাটো কোনো গর্ত ছিল না আগুনে বিশ হাজার মমিন মমিনাত নারী শিশু বৃদ্ধ সবকে ইমান আনার অপরাধে জ্বালিয়েছিল এই জালেম কাফের হুদি জি একটি রেবায়তে তার সিরে তারা তখনকার যুগের ইসাছিল অবিকৃত দিন সঠিক দিনের পর ইমানদার হয়েছিল আর জালেম কাফের যে কোন কাফের হোক আর সেই ইহুদি কাফের হোক সেই কাফের ছিল যে জালিয়েছিল জি হ্যাঁ কি বলছিলাম এদের কাছে আল্লাহ তবা পেশ করছে জ্বালিয়েছ জালিয়েছো বড় অপরাধ করেছ চরমাই করেছ কিন্তু এরপরে যদি তবা না করে মরে যাও তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর যদি ভালো চাও তো এখনো অসুবিধানে নেই জ্বালিয়েছ আল্লাহ বলছ অসুবিধা নেই অপরাধ করেছ তো তারপরে আমি অপরাধ মাফ করে দেবো যদি তবা করে রাখ সোমালিয়া তুলব এখানে এত বড় কাফের জালেম খনিদের সামনে তি খ্রিস্টান যারা পরিণত করেছে তিন আল্লাহ বিশ্বাসী হয়েছে ওদেরকে আল্লাহ কাফের বলার পরই বলছেন যে আফালাহের এখনো কি তোমরা তবা ইস্তফার করবে না মাঠে খালেদ বিনিদ আবু সুফিয়ান নেতৃত্ব দিয়ে সত্তর জন তাদের কারণে শহীদ হচ্ছে ইসলামের সাইফ আল্লাহ হয়ে যাচ্ছেন আল্লাহ তরবারি হয়ে যাচ্ছেন আল্লাহর তো আবার অফার তো সুবর্ণ সুযোগ সুতরাং যদি সির করে না মরেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন আর যদি শিরক করেন আর যতই বড় অপরাধ করেন যদি বেঁচে থাকা কালীন দ্রুত যারা সীমা লঙ্ঘন করেছো যতই সীমাল হোক না কেন তুমি রহমতিল্লা আল্লাহ রহমত থেকে তোমার ইন্বা এর জন্য আপনাকে এগোতে হবে কিনা এগিয়ে আসতে হবে আপনি না এগিয়ে আল্লাহ মাফ করবেন এই কথা ভাবেন না আজকালকার জন্মসত্রে মর্জিয়া মার খা মুসলিম সব নামাজ পড়ি না কি হবে আমার দিলটা সাফ আছে নামাজ না পড়লে কি হবে আমার বংশ খুব ধার্মিক ইমাম ছিলেন আমার দাদা ওই যুগের আলেম ছিলেন আমি বলি যে ওতে আপনার লাভ কি মাঝে মাঝে বলি দিয়ে হাসতে হাসতে দেখে ওতে আপনার লাভটা কি আপনার দাদা আলেম আপনারা আপনার আপনাদের সামনে বয়ান করার চেষ্টা করবো তারপরে আল্লাহ বলছেন নিশ্চয় মমিন পুরুষ আর নারীদের যারা জালিয়ে কি করেছে হত্যা করেছে বা জালিয়ে অত্যাচার করেছে মোমিন নারী পুরুষদের উপর সোমালেনি ফালাহাম তাদের জন্য জাহান্ন শাস্তি রয়েছে আগুন আগুনে জ্বালানোকে কি বলা হয় হারিক এই ভাষাটি এখনও ব্যবহার কোথাও যদি কারো বাড়ি আগুন লেগে যায় হারিক বললেই বুঝে বলে না জি আহারাক ইহরক মানে জ্বালিয়ে দেওয়া জি হ্যাঁ যারা জালিয়ে শাস্তি দিয়েছে তারা যন্ত্র দাস্তি রয়েছে তাদের জন্য জালেমদের এই দুর্দশা রয়েছে মাত্র কয়েকদিন পরে মরলেই জি মমিনদের ক্ষেত্রে শোনেন যতই তারা নির্যাতিত হোক না কেন আর যতই তারা বঞ্চিত হোক না কেন আর যতই তারা শোষিত হোক না কেন এমন নিশ্চয় যারা ইমানদার হয়েছে বিশ্বাসী আর যারা করেছে সৎকর্মশীল হয়েছে লহমজান্না তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জানবাত রয়েছে তাজরিমিন তাহতে আনহার যার নিম্ন দেশে রয়েছে বহু নহর প্রবাহিত ফৌজুল কবির আর এটি হচ্ছে মহা সাফল্য আমার ছেলেরা সবচেয়ে বেশি উন্নতি করেছে যেমন আজকালকার লোকেরা বলছে অমুক এর পরিবারটা খুব কি সাকসেস পরিবার আজকালকার ভাষা কারণ তার চার ছেলে চার দেশে আর তারপরে তার চার ছেলেই একবারে বড় বড় পদে দেশের চাকরি করে সরকারি চাকরি করে তাই চার ছেলে হচ্ছে চার দলের বড় নেতা যেই দলই গদিতে আসুক না কেন লাভ আছে তাই না জি হ্যাঁ এগুলো কামিয়াবি না কিছু না এগুলো এগুলো টেম্পোরারি মতাউন খুন জাহান্নাম খনিকের ভোগের সামগ্রী আর তারপরে যদি আমল সাঁত না দেয় তারপরে জাহান্নামে যেতে হবে নেতাকে যেতে হবে সবকে যেতে হবে জান্নাত কিনা আপনি যেই পথের পথিক হয়ে এখন চলছেন আপনি পারবেন কিনা এক্ষন মত আসলে আপনি জান্নাতি হইতে পারবেন কিনা এটা চিন্তা আপনার বড় চিন্তা আপনি আপনি কামিয়াবি খুঁজবেন যে আমার যে কোনো সময় মত আসুক না কেন যে কোনো সময় সবাই হালাল রুজি খাই সুতরাং আমার পরিবার আশা করি এগুলিকে জাননাতে পাবো এটা সবচেয়ে বড় কামিয়াবি পারিবারিক কামিয়াবি জাহিক শুনে রাখো নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন করে ধরা করে পাকড়াও করা অস্তিত্ব দান করেন আবদা আয়ুব দে মানে কোনো কিছু শুরু করা অস্তিত্ব দান করা অস্তিত্ব সারা পৃথিবী অস্তিত্বহীন ছিল আল্লাহ আল্লা ছিলেন পৃথিবীতে কোনো কিছুই ছিল না না আসমান জমিন না পাহাড় না পর্বত না পানি না সব কিছু কে কে অস্তিত্ব দানকারী ইউ দে কোনো নমুনা দেখে কোনো মডেল সামনে রেখে না বাদি উসামাওয়াত কোনো কিছু না দেখে কোন সামনে কোন কিছু নেই যে এটাকে আমি আইডিয়াল বানিয়ে এটাকে আমি মডেল বানিয়ে আমি করলাম না বলা প্রথমবার সৃষ্টি করেছেন বা সূচনা করেছেন প্রথম বা অস্তিত্ব দান করেছেন ওই এবং যিনি পুনরায় সৃষ্টি করবেন পুনর্জীবিত করবেন যিনি জীবন দান করবেন আবার দুনিয়া নিশ্চিন্ন হয়ে যাবে চার করেছে সিংওয়ালা আর বিনা সিংওয়ালা জোলম অত্যাচার করেছে এক গবাদি পশু আর এক গবাদি পশুর উপর সেগুলিকে আল্লাহ হাজির হাসির মাঠে বোখার হেদিশ রয়েছে আর তারপরে সেখানে পেশাচ না হবে এই তুই মার খেয়েছিস এই তুই গরু তোর শিং ছিল ছাগল তুই মার খেয়েছিস কাছে মার তোকে তোর লাখ প্রতিশো দিনের বদলা যখন নেওয়া হয়ে যাবে তখন তোদের কাজ শেষ এখন মাটি হয়ে মাটি যাবে মাটিতে মিশিয়ে দিবে সেই সময় কাফেররা বলবে কাফের আলাইতানি কিন্তু তোর ভাই আমরাও যদি আজকে গরু ছাগলের মতো কুকুর শৃঙ্খলের মতো মাটি হয়ে যেতাম তো কতই না ভালো হইতো জানি যেতে হইতো না হ্যাঁ গরু ছাগলে তো জুল অত্যাচার হয়েছে হিংসুর পশু তো অত্যাচার হয়েছে হল না গরু ছাগল কুকুর শিরগাল যে মাটিতে মিশে যেতাম ভালো হইত জি পয়দা হয়েছিলাম জি গহুয়াল গফুরদূত এবং তিনি বড় মার্জনাকারী ক্ষমাশীল আলুদ প্রেমাময় मान हम थी मान हम भलोबासा मम्मर मान भलोबासा प्रेम जी प्रीति भाला मोबाइल मान अल्लाहबुलेमयान्दा के भलोबा अल्ला ने क्षेत्र मानुषर अंतरे भलोबासा दान कर सामिल যেমন আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন আর বাকি জালেমকে অনেকে ভালোবাসা দেখায় কিন্তু কিসের জন্য স্বার্থের জন্য স্বার্থের জন্য যতই জুলুম করুক জি হুজুরি করতে হবে একে সার সার করতেই হবে ঠিক না কিন্তু যাদের সাথে আছে কোন দুনিয়ার গরজ নেই আল্লাহর আল্লাহ এই জন্য কোরআন করিমের সুরে মরিয়ামের একটি আয়ত রয়েছে ইন্দিন আমান ওয়াজ আলম রহমান উদ্দাহ এই উদ্য শব্দ থেকে ওদুৎ উদ্দাস এখানে প্রেম ভালোবাসা প্রীতি জন্মে দেবেন সাইয়াজ আল্লাহমুর রহমান ও ভালোবাসা সৃষ্টি করে দেবেন এ আয়তের তফসিরে নবী করিম সালামের হাদিস রয়েছে আল্লাহ যখন কোন আরো সাজিম থেকে ভালোবাসেন যে আমার নেঘ বান্ধা বা মোহেন তখন কি করেন যত ফেরেসব আল্লাহবাস দিতে দিতে একবারে প্রথম আসমানে চলে সমস্ত আসমানে অসংখ্য ফেরেস সবাই ভালোবাসে ওই গরিব বান্দাকে কারণ আল্লাহ ভালোবেসেছেন তাকে আসলাম ভালোবাসা সমস্ত ফেরেস্তার পাচ্ছেন দ্রবের পাচ্ছেন তখন তার জন্য যেই জনপ্রিয়তার কথা এখানে বলে সেটা হচ্ছে কোন স্বার্থ ছাড়া ভালোবাসা মানুষের অন্তরে থাকে মানা গেলে সময় এক বাক বললোটা ভালো ছিল আরে জালেম যতদিন মরেনি ভয়ে মুখ খুলে না যে জালেম ঠিক না কিন্তু মরে যাওয়ার পরে আহমদুল্লাহ ভালো হয়েছে আহমদুল্লাহ ভালো হয়েছে আজকে মনটা শান্তি পেয়েছে বলে না বলে না কিন্তু একটা নেক মানুষ গ্রামের যদি মরে যায় ওর সাথে কোন সম্পর্কই নাই তারপরে লোকটা ভালো ছিল লোক ভালো ছিল বলে না বলে না এই সাক্ষীটা আল্লাহ কবুল করবেন আর ওই বেদাতি সাক্ষী আমাদের আমার বেদাতি সাক্ষী নেওয়া আছে হ্যাঁ জানা যা ওইখানে হাজির করে দিয়ে কি বলে আপনারা চল্লিশ জন সাক্ষী চল্লিশ জন না চল্লিশ জন আপনারা সাক্ষী দেন তো যে লোকটা ভালো ছিলেন সাক্ষী নাকি হ্যাঁ এই সাক্ষীর কোন মূল্য নেই এবং এই সাক্ষী হচ্ছে বেদাতি সাক্ষী নেওয়া ভালো করে শুনে দেখেন কত যে বিদাত আমাদের দেশে আছে বিভিন্ন ক্ষেত্রে ফুরুল ওদু তাহলে হয়ে গেল জুল আরশিল মজিদ যিনি আরসের মালিক আরস ওয়ালা गुण होत मजिदो आरने देखें दाले दम पेश आजिदेत ना कि আরসে সে কি আছে আছে তো আর যদি আল্লাহর আরো সে বলি আল্লাহর আরোসও সম্মানীয় কিন্তু আরো আল্লাহ যদি আরোসি এত সম্মানীয় হয় আরসি যদি এত গর্বময় হয় তাহলে আরশ অলা কত গর্বময় এবার বুঝতে জি তো এখানে যদি আরশের গুণ বলা হয় একটি সেটা হচ্ছে জুলারশিল মজিদো সুতরাং জুয়ের সেভাত হচ্ছে মজিদো ওয়ালার সেফাত হ্যাঁ আরসের গুণ এটি নয় আরসের সেফাত নয় তাহলে কি অর্থ করব যিনি আরানব্বইটি নাম রয়েছে তার একটি নাম হচ্ছে আলমজিদ আল্লাহর নাম নিরানব্বই তো সীমিত না আল্লাহ নিরানব্বই নামের ফজিলত হাদিস বর্ণনা করা হয়েছে গবেষকদের মতে আল্লাহ নিরানব্বই ছাড়া আরো বহু নাম রয়েছে যেগুলির অনেক আমরা জানি না কপলিতা যে খোদাও আল্লাহর নাম ঈশ্বর ও আল্লাহর নাম পরম ঈশ্বর আল্লাহর নাম হ্যাঁ এইসব বলা যাবে না এসব বলা যাবে না ইয়াসদাও আল্লাহর নাম না না এইসব বলা যাবে না এইসব হচ্ছে বেদাতিদের কাজ এসব নামকরণ করা যেসব নাম হাদিসা আছে বলেন আর যেসব জানা নেই তোমার সেই নামের ওসিলাতেও নামগুলি জানা আমরা জানি না আচ্ছা একটা দোয়া আসা ইসমিন অথবা তুমি ইলমে যাইবে সেই নামগুলি নিজের জন্য সংরক্ষিত রেখেছো কেউ জানে না তাহলে বোঝা গেল যে আল্লাহর বউ নাম হইতে পারে যে নামগুলি আল্লাহ নিজের জন্য বরাদ্দ রেখেছেন কাউকে জানান নাই জানার প্রয়োজন হয়নি মজিদ তো মজিদ আল্লাহর নাম ফুল এবং তিনি যা ইচ্ছা করেন তাই করতে সক্ষম তিনি করেন তার ইচ্ছাতে তার কাজে কোনো বাধা দেনেওয়ালা নেই এই জন্য দেখা যায় আমরা যতই বাহাদুরি দেখাই পৃথিবীর যে কোনো শক্তি যতই বাহাদুরি দেখা যায় দেখায় একটা স্টেজ গিয়ে সেখানে অসহায় হয়ে পড়ে সত্যি আপনার যতই শক্তি থাকে না এমন একটা স্টেজ আছে এমন একটা স্তর আছে সেখানে গিয়ে নিজেও ফিল করে অনুভব করে যে আমি আর পারছি না অসহায় পৃথিবীর যে কোনো শক্তি ধরে না জি হ্যাঁ কোনো ক্ষেত্রে হোক না কেন কিন্তু রব্বুল আলমিন ফাহুল প্রাচীন যুগে এদের জুলাচার বা এদের বাহিনীর জুল অত্যাচারের দিকে ইঙ্গিত করছেন তাদের কাহিনীর দিকে তোমার কাছে কি সৈন্য বাহিনীর কাহিনী এসেছে মানে কাহিনীর জ্ঞান এসেছে তুমি জেনেছো তাদের সম্পর্কে কারা এবং যে সেনাবাহিনী ছিল অসামুদ এবং সমুদ সম্প্রদায় যে বড়ই শক্তিশালী সম্প্রদায় ছিল আর এই আরব জগতেই আপনার মদিনা থেকে যখন তাবুকের রাস্তায় যাবেন আল ওলা নামক একটি শহর রয়েছে এর আশেপাশে পাহাড় কেটে কেটে তারা বড় শক্তিশালী জাতি ছিল তারা নিজেদের করত। এইরকম শক্তিশালী সম্প্রদায় আর আব সম্প্রদায় যেটা ওমান ইয়ামান আর সৌদি আরবের বর্ডার এলাকায় ছিল এই জাতিগুলিকে প্রাচীন যুগাল্লা ধ্বংস করেছেন বলছেন আল্লাহর আল্লাফারুফি তকজিব মেতে আছে ওদের সবাই হচ্ছে মিথ্যা মনে করা আল্লাহর কোন কথা আসলে মিথ্যা মনে করে কিন্তু একটা ডাক্তার যদি কোন কথা বলে দেয় হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে ডাক্তার বলছে দাদা গেছে আল্লাহার নামের কথা বলেছেন আল্লাহ করে সারা জীবনটা চলে গেল। আর ডাক্তার বলল কি ব্যাপার আপনার প্রেশার এত বেশি কেন কি ব্যাপার আপনার সুগার কেন এত বেশি হ্যাঁ কি ব্যাপার আপনার চোখে এত পর কবর চশমা লাগাই অনেক আগে আর এটা বিশ্বাস করে কাফেরদের স্বার কাফেরদের যারা ভক্ত অনুসারী কাফেরদের সহচর বেদিন মুসলিম তাদেরও চরিত্রটা ঠিক ওই হয়ে গেছে বল্লা দিনি যারা কা প্রতিপন্ন করায় রত রয়েছে তাদের চারিপাশ থেকে পরিবেষ্ট করে রয়েছেন আহাত্মাইলের সেগা ঘিরে রয়েছেন বল আনুম মজি বরং জেনে রেখো কোরআন এর প্রতি বিশ্বাস করো যে কোরআন হচ্ছে বড় সম্মানিত কিতাব তা সুরক্ষিত ফলক থেকে এসেছে বা সুরক্ষিত ফলকে যা লিপিবদ্ধ ছিল মাহফুজ আল্লাহ রবেনের কাছে যে সাত আসমার ওপর রয়েছে लिखित हमफुज सुरक्षित समस्त रकम चेस्ट नणक देर कने पोचार चेषा करमता के दवाईनी शक्ति केज कौर कर रिम के बला छोड़ क এমন ফলকে লৌহ এমন ফলকে যা মাহফুজ সুরক্ষিত বা আল্লাহর কাছে সংরক্ষিত এখানে আমাদের তফসির শেষ হল আর কিছুটা সময় আছে হাদিস টা আপনাদেরকে শোনাই আশা করি শুনতে মজা লাগবে যে ঘটনাটা কি ছিল আর কি জন্য বা জালিয়েছিল এই এই জালেম কাফের রাজা এবং সেই রাজার সেনাবাহিনী হাদিস মুসনাদে আহমদের রয়েছে এবং সহি মুসলিমে রয়েছে তোমাদের পূর্বে মানে প্রাচীন যুগে কোন একজন রাজা ছিল যে রাজার নাম এখানে বলা হয়নি কিন্তু অন্য আরেকটি ইভিনে এসাক থেকে নকল করেছেন ইবিনে কাশি রহমতুল্লাহ আলাই সেই রাজার নাম জু নওয়াজ বলা হয়েছে জ্বালিয়ে মমেন মোমেন দ্বারা হত্যা করা বা এই জুলমত্যাচার করা একবার ঘটনী একাধিকবার ঘটেছে যে ঘটনাগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে বা যে ঘটনাগুলি তার কাররা। নিজ নিজ জ্ঞান মোতাবেক এল মতাবে বর্ণনা করে দিয়েছেন আর কথা সত্যি যুগে যুগে আছে ইতিহাস বহু ঘটনা ঘটতেই আছে ঘটতেই আছে তো বলছেন যে জনৈক রাজা ছিল ওকান আলাহ সাহের একজন জাদুকর ছিল ফেলাম্মা কাবেরা সাহেরও এই জাতুকর যখন বুড়ো হয়ে গেল মালিক সময় আমাকে একজন বালক দেন যেই বালক ওয়াল্লি মাহর তাকে কিছু জাদু শিখেছি এই গোলাম এই বালক বড়ো হয়ে বড়ো জাদুকর হবে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার কাজে আসবে আপনার দেশ পরিচয় রাষ্ট্র কি কাজে আসবে রাহেবন ওই জাদুকরের কাছে যখন শিক্ষা লাভ করার জন্য যেত ওই বালক রাস্তাতে একজন ধর্ম যাজক এই হ্যাঁ খ্রিস্টান ধর্ময ইসাই যাচ্ছে। সেই সেই ধর্মযাজক যে রাহেব রয়েছে পুরোহিত তার এবাদুৎ খান আবার উপাসনালয়ে যাচ্ছে আ মিন কালামি তার কথাগুলি একটু শুনলো কি কি গুনগুন গুনগুন করে বলছে আর কি শুনে দেখি একটু ফাজা বাহু না এইরকম শুনতে শুনতে রাস্তা দেরি করিত মাঝখানে তো রাস্তাতে কি করতো শুনতে দেরি করি তো ওইদিকে যাচ্ছে কোথায় তার পাঠশালায় ওই জাদুকরের কাছে জাদু শিখতে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে জি অনেক আমরা ছোট কালে আজকাল করে কি করেন কিন্তু আমাদের যুগে হইতো ছেলেরা তো পড়তে চাইতো না তাই না তখন করতো কি আমরা স্কুলে অনেক দূর হেঁটে যেত হইতো তে হেঁটে গিয়ে অনেক খারাপ ছেলে যারা রকম দুষ্ট ছেলে ওই বাগানে গুলি খেলা চলছে অথবা আম বাগান আছে আমটাম খাবে বৈশাখ থেকে গেলো বৈশাখ থেকে দু চার ঘন্টা কাটিয়ে যখন ছুটির সময় হলো বাড়ি ফিরে চলে আসলো কিরে কেমন পড়া হইলো ভালোই পড়া স্কুলে যাই স্কুলে যাই হান্লা বহু কাহিনী দাঁড়াবো বাড়ি আসতে যখন ফিরে আসতো ওইখানে আবার ওই পুরোহিতের কাছে ওখানে লেট করতো বাড়ি আসতে লেট হইতো আর এর আগে তো আগে বাড়ি চলে আসতো এত লেট করে বাড়ি আসতো তখন বাড়িতে এসে বাপ মায়ের কাছে মার খেতো যখন বাড়িতে আসতো দেরি করে তখন তার পরিবারের লোকেরা এত দেরি করে তো বাপমার কাছে মার খেতে হয় যাওয়ার পথে ওই জাদুকার কাছে শিখতে যায় পাঠশালায় তখন যদি দেরি করে তো ওস্তাদের কাছে মার খেতে হয় করবেটা কি তখন ওই পুরোহিতের কাছে অভিযোগ করলো আমি তো ফা আরা যখন জাদুঘর তোমাকে মারতে চাইবে তখন বলবে মারতে শুরু করবে বা মারতে চাইবে ফাকুল তখন বলে হাবাসানি সাহের ও জাদুঘর আজকে বেশি পড়া দিয়েছে আল্লাহ এইরকম চলতে থাকে ইজ আল্লাহিন হিংস্র জন্তু রাস্তার উপর পড়ে আছে বুঝা আছে রাস্তা গিয়ে মানুষের চলাচলের ওই একটাই রাস্তা আর মানুষ এদিক থেকে ওই যেতে পারে না থেকে এদিকে আসতে পারে না ভয় মহা বিপদ লোকজন পার করতে রাস্তা দিয়ে বলল যে শিক্ষা তো এই পুরোহিতের কাছে রাস্তাতে জন্তু বসে আছে আজকে পরীক্ষা করব কে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কে সত্যবাদী কোনটা শিক্ষা হচ্ছে ভালো আর কোনটা মন্দ পরীক্ষা করব। তারপরে সে একটা পাথর হাতে নিল আর পাথর নিয়ে বললো আল্লাহ মাহে আল্লাহ ইনকান আমরা আমরু রাহেবাহি যদি এই পুরোহিতের ধর্ম বা তার বিষয়টি যদি তোমার কাছে প্রিয় হয় ও আর জাদু জাদুঘরের চাইতে বেশি তোমার কাছে সন্তোষজনক হয় ফাক্ত লি দাব্বা তাহলে এই ওসিলাতে এর মাধ্যমে এই বলে আমি দোয়া করছি আল্লাহ এই জন্তুটিকে তুমি এই পাথর দিয়ে হত্যা করে দাও হাতে না যাতে করে লোকজন পারাপার করতে পারে মারল ফাঁকা সাথে চলাচল এই বিপদ দূর করে দিল জনগণের এলাকাবাসী ফাখবর রাহেবা আলিক এটা ঘটছে তখন ও জানে না পুরোহিত তারপরে পুরোহিতের কাছে আসছে যে আজকে রাস্তায় এরকম ঘটনা ঘটেছিল ঘটনা শুনলেন বর্ণনা করলার পরে তো আমার চেত তুমি ওয়াইনাকুবতাল আর মানুষ যখন সিনিয়র হয় শ্রেষ্ঠ হয় তখন তার উপর বালামুসিবত আসতে লাগে বিপদাবদ যত মানুষ বড় হয় তার উপর ঝড়ও বেশি লাগে ঠিক না বড় গাছে বা ঝড় লাগে না ঠিক ওই রকমই জি আমাকে এক সাধারণ মানুষ রেমাতে চোরে কি করেছিল সান্তনা দিয়েছিল জি যে দেখেন এমাম আমি চুরি করে জেলে আমি অপরাধী আপনি কোন অপরাধ করে জেলে আসেন নাই আর আপনার দিকে গোটা এ তাকি আছে আপনি যদি বলে দেন গুমরাহ কথা আর কার কথা ঠিক হইতে পারে এটাই ঠিক আপনার দিকে সবাই তাকিয়া শান্তনা সুতরাং আপনার বালামসিবত এসছে ধৈর্য ধারণ করুন কে বলছে চোরে তালিম দিচ্ছে চোরে উপদেশ দিচ্ছে আমাকে এক ভাই একসঙ্গে খুব গালটাল দিত বেদাতিরা আর দিতেই আছে এখনো কিন্তু অনেক আগে প্রথম যখন গাল শুরু হয় প্রথম গাল যখন শুরু হয় ১০ পনেরো বছর আগে আমাদের একজন সিনিয়র মুরবেন এখন চলে গেছেন বলছেন শেখ মহিলাদেরকে বাচ্চা নিলে প্রসাব বেদনা বরদাস্ত করতে হয় কি বুঝলেন মহিলারা যদি বলে আমি বাচ্চা নেবো বিয়ে শাদির পরে আর পেটে যে যেন প্রসাব বেদনার সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কি হয় না বেদনা ব্যথা না হয়তো বাচ্চা হবে বাচ্চা হবে না অসম্ভব কথা বেদনা হবে না হলে আরো মারাত্মক হবে তাহলে কি করতে হবে গাল খেতে হবে কাল খেতে হবে জি যেমন বাচ্চা যদি নিতে হয় হ্যাঁ ছেলেমেয়ের মা হইতে হয় তাহলে প্রসব বেদনা বরদাস্ত করতে হবে জি তো এই কথাই বলছেন এখানে এই পুরোহিত করতে পারে তোমার পরিবার ও সব কুফরিত আছে তারাও জুল অত্যাচার করতে পারে শাহের যা জুল অত্যাচার করতে পারে যদি তোমার ওপর জুল অত্যাচার শুরু হয়ে যায় তো আমার কথা বলিও না যে আমাকে অমকগুরু ওস্তাদ শিখিয়েছে धीरे धीरे बालक की पुरोहित दिन कथा शिखे और दुआ कलम शिखे से जन्मान्ध दुष्ट रोगी रकम झाड़ फुक जाएगी भलो जन्मान्ध आकमा भो जी हा श रोग कूष्ट रोगी भलोान मलिके जलिमिया একদিনের ঘটনা রাজার এক সহচর ছিল বা তার একজন সদস্য সংসদ সদস্য ছিল যে অন্ধ মানুষকে একটা বালক ভালো করছে চলে এসেছে তা হবে হাদাই পয়সা বলা নেতা একজন মন্ত্রী সে অনেক হাদিয়া উপর গিফট নিয়ে আমি কাউকে সেফা দিতে পারি না আমি কারো রোগ ভালো করতে পারি জাল্লা। মহান আল্লাহ ভালো করে আমি কিছুই না। আমি সদস্যদের দাওয়াত পৌঁছাইতে হবে এখন নেতাদের কাছে কেমন করে দাওয়াত যে বলছেন আপনি যদি শে আল্লাহর প্রতি ইমান নিয়ে চলে আসেন দাওতল্লাহ তবে আল্লাহর কাছে আমি দোয়া করে আপনাকে দমকরি দিব রাজ দরবারের এক নেতা মালিক ফাজ মালিক ইয়াফুলান মানরা ওই মন্ত্রী এসে রাজার কাছে বসেছে যেমন বসে কাছে ঘনিয়ে বসছে কথা বলছে আরে লোকটা কয়েকদিন আগে অন্ধ্রী তো অন্ধ ছিল তোমার ফাঁকালা রব্বি আমার রব ভালো করেছে কে ভালো করেছে আমার রব ভালো করে দিয়েছেন ফাঁকালা আনা তোমার রাজা বলছে আমি ও ভাবছে আমি রব আমি রাজা আমি রব ফের ঠিক না এরকম বহু ফেরাউন মানব জাতির ইতিহাসের জন্য আপনার ভাববেন না যে ওই মেসরের একটা ফেরাউ যুগে যুগ বহু ফেরাউন জন্মেছে আর কেমত পর্যন্ত বহু ফেরাউন জন্মিতে পারে কথা বোঝা গেছে জিহা নবী কার আবু জাহালকে মক্কার ফেরাউন বলেছেন হাজি বলেছেন জি এ আর এক ফেরাউন ছিল বললো ও আমি ভালো করেছি লালা না আপনি না রব্বিও রব্বু কাল্লা আসলে আপনারও রব আর আমার রব সে আল্লাহ আমার রব আপনার রব হচ্ছেন আল্লাহ বলে আলমী ফাল তখন তাকে শাস্তি দিতে শুরু করলো এই মন্দিরিকে এই সদস্যকে শাস্তি দিতে শুরু করল। কি ব্যাপার কোথা থেকে পেলে তুমি ওকে ডেকে বেড়াইল ডাকো ছেলেকে আরে আমি শিখিয়ে মানুষ বললাম আরো আজকে এইরকম কাজ করেছে ফাঁকা লাই বোনে বৎসামে কান্তুবরিয়াল তোমার জাদু ও এত জাদু শিখেছো তুমি যে জাদু দিয়ে তুমি জন্মান্ধ কে ভালো করছো তুমি কুষ্ঠ রোগী কে ভালো করছো সমস্ত রোগ ভালো করছো কালাম্মি আহাদান সামনে বলতে শুরু করলো যে আমি তো কাউকে ভালো করতে পারি না আমি তো কাউকে ভালো করতে পারি দেখ ইন্নমাই আসফিজার মহান আল্লাহ আসহার ভালো করে আল্লাহই তো ভালো করে কালা ও আমি একেও বলছে বাল্যকে বলছে আমি ভালো করি না আপনি না আমারও রব আর আপনারও রব হে রাজা সে আল্লাহ কাল্লা ফা খাজ আজব তাকে আজাব শাস্তি দিতে শুরু করলো ফালামিয়া এমন শাস্তি দিতে শুরু করলো যে বল তোকে কে আমি ফাউতি আমি রাহেবে তখন ওই তার যে আপনার উপাসনালয় ছিল এই বাদতখানা সেখান থেকে ধরে নিয়ে আসা হইলো রাজার দরবারে ধরে নিয়ে আসা হলো এই পুরোহিত করলেন কে অস্বীকার করলেন এই রাহিব জি পুরোহিত ফওয়াজ আলমিন তখন আপনারা কি বলেন যেটা দিয়ে ওই কাটকে কাট কাটে মিনসার মিনসার মানে করাত বা আড়ি যেটি ধরেন এই মাথার ওপরে রাখলো মাথার মাঝখানে এইখানে রাখলো আর মাঝামাঝি রেখে একবারে দুটুকরো করে ফেড়ে দিল হ্যাঁ কাকে সেই রাহেব কে পুরোহিতা সিকা হইলাল আর জমিনে দুটুকরো হয়ে পড়ে গেল শরীর বকাল গোলাম ওই বালকের এখন পালা বালক বলল বললো তোমার ধর্ম থেকে ফিরে আসো ফাবাসে অস্বীকার করল। না না দিন না দেখলো না হোক অন্য কোনো যাও কে উঁচু পাহাড়ে নিয়ে যাও অমুক অমুক পাহাড়ের উপর নিয়ে যাও অকাল ইজা বালক তুমি জিরুয়া বা ওই পাহাড়ের চুড়ার ওপরে উঠাইবে আর ফাইন রাজা তারপর একবার ওকে স্বীকার করাবে যে এখনো তুই ফিরে আসবি না হলে তাকে সেখান দিয়ে আছাড় দিয়ে ফেলে দা তাহলে ওকে নিয়ে গেল সেনাবাহিনী ফালাম আলো বিহিল জাবাল উঁচা পাহাড়ের ওপর চললো চোড়াতে তাহলে বলো আল্লাহ বেমা শেদ দু ভয় লাগে যে কোনো অনিষ্ট যে কোনো দুঃমন হোক না আমি এই দোয়াটা পড়িনি একটা দোয়া হচ্ছে আল্লাহ রহিম অনাউজিকা মিন সরু রহিম যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনাকে ভয় লাগছে যে আমার ক্ষতি করতে পারে কথা বুঝতে না বা এর অনিষ্ট হতে পারে আল্লাহ তুমি যা দিয়ে হোক না কেন ভাবে হোক না কেন তুমি এর অনিষ্ট দূর করার জন্য আমার জন্য যথেষ্ট হোক আমাকে রক্ষা করার জন্য আর একে দূর করার জন্য আল্লাহম বে মাসেদ কি বলবেন আল্লাহমে মাসে জি এই দু দেখেন ফারাজাফা বেহিমুল যা বলো পাহাড় কাঁপতে শুরু করলো দুহু দেহ আজন আর সবগুলি পালায় পালা তাই না আমরা যদি এরকম জায়গা হইতাম তো কোন রকম আর জানটা পেয়েছে যে পালাই দেশ থেকে পালা অন্য কোন দেশে আত্মগোপন করা কোনো পাহাড়ের গুয়ায় লুকা ঠিক না না না কাজ করেন ইসলামের দাওয়াতের কাজ করতে হবে ইসলাম পৌঁছে মরে যাই কিন্তু তিনি এসে রাজ হাজির ওখান থেকে ফিরে এসে একা এসে রাজার সামনে হাজির অজাল মালিক রাস্তা তলাশ করতে করতে এসে রাজার কাছে এসে হাজির সঙ্গীরা কোথায় মানে সেনা বাহিনী আমার আমাকে নিয়ে এসছে আল্লাহ বলল যে কাজ পাহাড়ে চড়িয়ে তো কাজ হলো না এক কাজ করো আর একদল সেনাবাহিনীকে বলল যে একে নিয়ে যাও একটা করে। করে একটা নিয়ে ফাকালা নৌকাত আর দরিয়ার কিনারাই না একবারে সাগরের মাঝখানে চলে যাবে সাগরের মাঝখানে যখন চলে যাবে তখন গিয়ে তাকে বলবে যে এখন চিন্তা করো তুমি ডুবে মরবে না তোমার এই ধর্ম থেকে রাজার ধর্মে ফিরে আসবে সেটা ছিল কারণ ইসলাম নবী কার্ল ইসলামের সালাতের পূর্বের ঘটনা তো বলছেন যখন মাঝ নদী মাজ সাগরে চলে গেল যাওয়ার পরে ওখানে গিয়ে রাজা বলছে ওখানে গিয়ে স্বীকার করে তার এই ধর্ম থেকে যদি ফিরে আসে আমাদের ধর্মে ভালো কথা আর না হইলে তাকে ডুবিয়ে দিবে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দিয়ে ডুবিয়ে দিয়ে চলে আসে। আসবে ফলাজহিল পাহাড় একবারে দরিয়ার মাঝামাঝি নিয়ে গেল সমুদ্রে মাঝামাঝি এলাকা ফাঁকাল আল গোলাম সেখানে গিয়ে সে বালক আবার দোয়া করলো সেই দোয়া আল্লাহ্মেনে হিমবে মাসে আল্লাহ যা দিয়ে চাও আমার জন্য যথেষ্ট হও তুমি এদের ক্ষেত্রে মালিক তারপরও পালাচ্ছেন আবার রাজার কাছে আসলেন ফা মা তোমার সাথী সঙ্গীরা কোথায় ফাঁকাল আল্লাহ আমার হেফাজতে যথেষ্ট হয়েছেন তাদেরকে ধ্বংস করে আর কত ঘটনা ইন্নাকা লাস্তাবে কাতেলি আমাকে আপনি খুন করতে পারবেন না হাতামা আমি তবে আপনাকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছি ওটা যদি করেন তো আমাকে মেরে দিতে পারবেন আপনি আমাকে মারতে চাইছেন তো অসুবিধা নেই এটা হচ্ছে নিজের কুরবানি দেওয়া আমরা আজকালকার জামানায় যত ইসলাম ইসলাম বলি নিজের আপনার রাস্তায় গিয়ে বিক্ষোভ আর খুব আমোদ ফুর্তি করছে ভোগ বিলাস করছে আর এই বোকা জনগণকে রাস্তাঘাটে খেপিয়ে দিয়েছে তোরা ভাঙচুর কর আর তোরা এই সব কর মিটিং মিছিল কর ঠিক না এটাই শিখেছেন আপনারা না আমাকে মারতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে যা আমি বলবো নির্দেশ দিব তা না করবেন আমাকে ফলো করতে হবে আমরো কাবেহ কাতালতানি আমার দিক নির্দেশনা মতো আমি যেমনটা বলবো তেমনটা যদি করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না হইলে কখনো আমাকে কি বলো কিভাবে তোমাকে মারতে পারি আমি কালা তাজমাস ওয়াহিদিন গোটা দেশবাসীকে একটা বিশাল মাঠে জমা করেন আপনি একদিন ঘোষণা করে দেন আর গোটা দেশবাসী সেখানে জমা হয়ে যাক সমস্ত দেশবাসীকে লোকজনকে জমা করেন সোম্মা তাসল বনী আল আজ তারপরে একটা খেজুরের গাছের কাণ্ডে আমাকে সুলে চড়াবেন শুলে চড়াবেন বা ফাঁসিতে চড়াবেন তা একটা আপনি তীর নেবেন সেই তীরটা আমার তীর হইতে হবে মিন নাতে আমার যে তীর আছে তীরটা নেবেন সোম্ম কুল তারপরে বলবেন বিসমিল্লাহে রব্বিল গোলাম কি বলবেন বিসমিল্লাহে আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ হচ্ছেন এই রব এই দু যদি বলেন আপনি তাহলে আমাকে মেরে দিতে পারবেন একটা তীরে আমি মরে যাব ফা ঠিক তাই করলো নাকে না লেখা যদি এরকম টা করে কাতালতানি তাহলে আমাকে হত্যা করতে পারে ফাফা আল্লাহ এইরকমই করলো রাজা বললো মারি তো একে আসাহি ধনুকে রাখলো তীর ছাড়লো যে তীর হ্যাঁ রবের যিনি আল্লাহ তার নামে শুরু করছি তার নাম নিয়ে তীর মারছি ফা আসাহুদি এই তীর গিয়ে তার কানের এই কানের নিচে নরন জায়গাটা আছে এখানে কিন্তু এই জায়গায় লাগলো এটাকে বলছেন গোলামে রবের ওপর আমরা সকলেই মান নিয়ে আসলো যখন রবের নাম দিয়ে মারতে পারলো এত চেষ্টা করে মারতে পারলো না রাজা তার মানে গোলামে রবি হচ্ছেন হক যে ধর্মের ওপর আছে সেই মালিকের ওপর আমরা সকলে মান নিয়ে আসলাম হ্যাঁ তারপরে বলছেন ফকির আলীল মালিক তখন রাজাকে বলা হইলো আর আই তাহাজার দেখলেন কি হইল কি হইলো উল্টা বিপদ একে মারতে গিয়ে উল্টো বিপদ হলো গী মুই চলে আমার আহাদ তখন কি করলো বল যে রাস্তাগুলি রয়েছে সে কাক রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলিতে পরীক্ষা খনন করলো যে কুন্ড গর্ত খনন করলো আর গর্ত খনন করার পরে ওয়াউদের নিরান আর আগুন জ্বালিয়ে দেওয়া হইল একবারে দাও দাও করে আগুন জ্বলছে ওয়াকাল আর তার তারপরে ভাবলো যে এইভাবে হয়তো লোকজনকে ফিরিয়ে নিব মান রাজা নেই ফা দাউ হোক যে ধর্ম বাহিনীকে বলল যে এই নতুন ধর্ম থেকে ফিরে আসবে তাকে ছেড়ে দাও আরে ধাক্কাও দিতে হবে না সবাই বললো যে আমরা ইসলাম ছাড়বো না ইমান ছাড়ব না রাজার ধর্মে ফিরে যাবো না যেই ধর্ম পেয়েছি এতে ধন্য হয়েছি নিজে থেকে অসুবিধা নেই নিজের থেকে তারা বললো আমরা ফাজাত নিজেদের এক মহিলা শেষখানে আছে ওর সাথে একটা শিশু আছে দুধ পান করে তুর দেহ দান করছে কত যে মায়া মায়ের হয় বিশেষ করে এই দুধ পান করা বাচ্চাব কত মায়া থাকে চিন্তা করুন সে একটু আঁক পিচ করছে আমি জ্বলে যাব কিন্তু আমার হবে। কি করো সেব না সেই শিশুর বাক শক্তি খুলে গেল মায়ের কোলে তিনজন বা চারজন শিশু যে কথা বলেছে তার একজন হচ্ছে এই ঘটনার শিশু ইসবেরি ইম্মা হে আপনি ধৈর্য ধারণ করুন আলাল হাতে আপনি আজকের আলোচনা শেষ করছি আর ইনশা আল্লাহ আগামী সপ্তাহে সুরে আল্লাহসির হবে তার সাথে যদি আর কিছু প্রয়োজনীয় কথা থাকে তো বর্ণনা করব আর কিছু ঘটনা একটু ভিন্নভাবে বর্ণনা করেছে এটা এমানের ঘটনা এবং সেই রাজা জো নামাজ ছিল আল্লাহ ভালো জানেন আর হলে একাধিক ঘটনা হবে এতে আশা করি আমাদের তফসির সম্পূর্ণ হবে সুরাই বরুজের আল্লাহ যেন আমাদেরকে উপকারী এলিম শিখার তৌফিক দান করেন ভালো আমল করা তৌফিক দান করেন ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন সমস্ত ধর্মের ফিতনাথ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ইমান আমলের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ জান্নাতের পথের পথিক হয়ে সর্বদা চলার তৌফিক দান করেন সল্লাহাম মোহাম্মদ আলি ওয়াসবাই আয়া ছোল মৌলা জজ সৌনি জজ সৌনি